كِتَابَ الْمُبِينِ إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا وَإِنْ كُنْتَ مِن قَبْلِهِ إِلَّا مِنَ الْغَافِلِينَ إِذْ إل قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَادَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ کرام प्रथम दिखे तर कि कथा सुनईल भविष्य जी আপনাদের সাথে আবার হয়। ধারাবাহিক ভাবে সুরাই থেকে কথা আজকে আসার পরে চিন্তা করলাম বছর দেড় বছর দুই বছর পরে এই বিরাট সুরাই ইসুফের এক দুই কথা শুনাইয়া আবার দুই এক বছর পরে আসলে এই কারণে আমার ইচ্ছা ছিল এমন কিছু আয়াতের তফসিল আপনাদেরকে শুনাই যেন পরবর্তী বৎসরের জন্য কোনো কথা বাকি না থাকে কিন্তু আদিস স্মরণ ঘুরাই আমারও স্মরণ ছিল চলবে আমি আপনাদের কথাই গ্রহণ করলাম এই জন্য সুরাই ইউসুফের সুর থেকে তিলাবাত করেছি দুই দিনে সুরাই ইউসুফের प्रथम दिखे दी एक विस्तारित शेष करके समस्त कथा बर्तमान समय बर्तमान समाज बसि दरकारी बसि उपकारी मन करब বাসাই করে শুধুমাত্র সেই কথাগুলি আলহামী একটা প্রশ্নের জবাবে নাজির করেছিলেন বাস করতো পুরাই বংশের লোকেরা যে বংশে মোহাম্মদ রসুল উল্লাহ ইসলাম জন্ম গ্রহণ করে শরীফে বাস করত ইহুদিরা ইহুদিরা হজরত ইয়াকুব আলহী ইসালামের বংশধর আর কুরাই বংশের লুকেরা হল হজরত ইসমাইল আলহ ইসলামের বংশধর ঘটনার অনেক কথা বুঝতে সহজ হবে আদম আলহ ইসলাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার অনেক দিন পরে আল্লাহ দুনিয়াতে হজরত ইব্রাহিম আলহামকে বলা ইব্রাহিম আলাই পতন ছেলের নাম ছিল ইসমা আলহিম ইব্রাহিম আলহালাম নিজেও নবী ছিলেন তার পতন ছেলে ইসমাঈল আলহিস তিনিও নবী ছিলেন ইব্রাহিম আলহি ইসালামের দ্বিতীয় ছেলের নাম হজরত ইসফাক আলহাম ইসাক আলহিসের পরবর্তী বংশধরদের মধ্যে ইসফাক আলহালামের ছেলের নাম ইয়াকুব আলহ ইসলাম তাদের মাতৃভাষা ছিল হিব্রু ভাষা হিব্রু ভাষা ইয়াকুব আলহ ইসলামের আরেক নাম ছিল ইসরা ইসরায়েল শব্দটা হিব্রু ভাষা দুই শব্দের সমন্বয়ে গঠিত একটা শব্দ হইল ইসরা আর একটা শব্দ হইল ইসরা অর্থ আর ইল অর্থ আল্লাহ হিব্রু ভাষায় এই হিসাবে খুশরা ইল অর্থ আল্লাহর বন্দা আরবি ভাষায় আবদুল্লাহ एक चल नाम याकूब अलहलम तर मतृभाषा हिब्रु भाषा तार नाम इशरा या আল্লাহ প্রায় সমস্ত নবী রসুল বনী ইসরা বংশের মধ্যে আল্লাহ প্রায় সমস্ত নবীর মাত্র এগারো জন নবী বাড়াইছেন আল্লাহ বনি ইসরা বংশের বহির এগারো জন নবী বনি ইসরায়েলের বংশের ছিলেন না আর বাকি এক লক্ষ চব্বিশ হাজার পয়গামগঞ্জের মধ্যে এগারো জন সারা সমস্ত নবী ছিলেন বনী ইসরায়েলের হজরত ইসমাইল আলহী জেনারেশনের মধ্যে আল্লাহ কোনালাম বনী ইসরা ইসরাইলের বংশের নবী হজরত ঈসা আলাইহিসাম বনি ইসরাহলের বংশের নবী কিন্তু আল্লাহুল আলী কোরআানে এত কঠোর ভাবে নির্দেশ দিছে ওই সমস্ত নবীগণ কেউ যদি কেউ বিশ্বাস করে না ইসরাহলের বংশে আল্লাহ যে সমস্ত নবী বাড়ি তাদেরকে আমরা নবী বলে বিশ্বাস করতে হবে মুসা আলহিসাম বনি ইসরা নবী আমাদের নবী নন কিন্তু ওনাকে নবী বিশ্বাস না করলে আমরা মুসলমান হতে পারব ঈশা আলহিসাম বলি ইসরায়েলের নবী আমাদের নবীন কিন্তু তাকে নসলমানেরা এমন এক জাতি যে জাতি সমস্ত নবীকে নবী বিশ্বাস করে এক নবীর নবী মানে আর এক নবী মানে না এমন ব্যক্তি মুসলমান হতে পারে কিন্তু তাদের মধ্যে মোহাম্মদ রসুল মানার ব্যাপার তা আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন আমরা সমস্ত নবীরে মানি অন্যান্যরা সব নবী রে নবী মানে আমাদের জানা দেখা দরকার ইহুদিরা মুসা ইসলামেরা ইসা আলহ ইসলামকে নবী মানার দাবি করে আমরাও আমরা ইহুদিদের নবী নবী মানি আমরা খ্রিস্টানদের নবী নবী মানি কিন্তু তারা কেউই আমরা নবী নবী মানে দুটা আমরা অমান্য করার দুটো হজরত ইয়াকুব আলহী ইসালামের পরবর্তী বংশধরদের মধ্যে আল্লাহ সমস্ত নবী পাঠাইলেন অর্থাৎ ইসরায়েলি বংশে আসলেন সমস্ত নবী ইসাইল এর নেক্স জেনারেশনের সর্বশেষে আল্লাহুল তারার বংশে না পাঠাইয়া ইসমাইলি বংশে পাঠাই ইসরায়েলি বংশে এগারো জন নবী সমস্ত নবী আল্লাহ ইসরায়েলি বংশে পাত কিন্তু মোহাম্মদুল রসুলকে আল্লাহ ইসরায়া ইসমাইলের নাম ছিল যারা তারাই ইসমাইলসালামের পরবর্তী বন্ধত এই কুরাইশ বংশে যখন আল্লাহরীকে মুহমুর রসুল্লাহ ইসলাম নবী নাইয়া পাঠাইলেন যে লোকটা নদী হওয়ার দাবি করে সে সত্যই নবী না নদী হওয়ার মিথ্যা দাবিদার এটা পরীক্ষা করার জন্য তোমরা রে আমরা একটা পরীক্ষা কি পরীক্ষা হজরতাল এই ইতিহাস শুধু আল্লাহ আলমীর মাধ্যমে নবী রসুলগঞ্জকে জানাইছেন আর কেউ ইতিহাস জানে নাহাম্মদ নবী হইয়া থাকে আল্লাহির মাধ্যমে হইয়া থাকে। সিরিয়ার বাসিন্দা আল্লাহির কোন সম্পর্ক থাকবে না সে বলতে পারবে না সিরিয়ার বাসিন্দা বনি ইসরাকুবুল ইসলাম এবং তার পরবর্তীরা সিরিয়ার বাসিন্দা ছিল মিশরের বাসিন্দা কিভাবে হইল নবী না হইলে বলতে পারবে না বললা মোহাম্মদ তুমি যদি সত্যি নদী হইয়া দেখো তাইলে বলতো ইয়া পুপ্ত জন্মগত ভাবে সিরিয়ার বাসিন্দা ছিল जन्मे जवाब तुम्हें प्रमाण सम्पर्क आते नबीन এই প্রশ্নের জবাব যদি এই যে হলো সুরাই ইউসুফের সারণে নজর বিগত বছর তাদেরকে বলেছি আজকে আবার স্মরণ করাই দিলাম আগের পরে কথা সম্পর্ক ঠিক লাগাতে সে জন্য আল্লাহ বলেন ইসরায়েলের বংশ সিরিয়ার বাসিন্দা ছিল নিশর গেল কেন এই হইল প্রশ্নের প্রশ্নের জবাব আছে কোন ঘটনা ইউসুফ আলহ ইসলামের কিভাবে তার বড় দশ কাছে বিক্রি করে দেবা ইউসুফ আলহিস জানিয়া কিনে বিক্রি করল বলেন কিনে নিল কোন समस्त लोक दे सीरिया मिसर बसबाद कर বলেন ইউসুফ এবং তার বাড়ি ঘটনার ভিতরে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব पथ शिक्षा बेपार এই জন্য কোন ঐতিহাসিক ঘটনা কোরআনে আল্লাহ ধারাবাহিকভাবে বলেন না ইতিহাসের যে অংশটা মানুষের হেদায়তের কারণ হয় ওই অংশটা বলেন এর বেশি বলেন না কিন্তু ইউসুফ আলহিস্তারে আধাগুড়া বললেন কেনীর নবুয় পরীক্ষা করার লাগে তোমরা ইউসুফ আলহী ইসালামের ঘটনা যে পরিমাণ জানো আমার নদী মোহাম্মদুরসুল্লাহ তার চেয়ে অনেক বেশি জানে এই কথাটা প্রমাণ করার জন্য আল্লাহ যে কোরআনে আর কোনো ইতিহাস কোন ধারাবাহিক বর্ণনা করেন না সেই কোরআনে একটা মাত্র ইতিহাস আগাগুরা স্বিস্তারে ধারাবাহিক বর্ণনা করছে সেটা হলো হজরত ইউসুফ আল ইসলামের ইতিহাস এই দিদি কথা আপনাদের মনে রাখার ব্যাপার একটা হলো কোন ইতিহাস আল্লাহ ধারাবাহিক বলেন না কেন ইতিহাস বলার জন্য না দিল মানুষকে জান্নার জন্য তোমরা প্রশ্নকারীরা যে পরিমান জ্ঞান দেখো আমার নবী তার বেশি জ্ঞান রাখে এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহুল হজরত ইউসুফ আল ইসলামের ঘটনা তোর ইউসুফের ভিতরে এইবারে কোন গঠনা কোরআনের কোন সুরার ভিতরে আল্লাহ বলেনি তাই আল্লাহরুল বলতেছেন আমার অহির সম্পদ আপনার কাছে আমি কুরান করি এই জন্য এই কুরানের ভিতরে ওহির মাধ্যমে ভগরত ইউসুফ আলহী ইসালামের ঘটনা আজাগোর সবি চার কাছে না কিছু আলোচনা উচিত এই জন্য ওই আয়াতের কস্তি থেকে আজকে শুরু করলাম আজকে তিন নম্বর আয়াত থেকে শুরু করলাম দুই নম্বর আয়াতের কথা যাদের মনে নাই তাদেরকে সুস আল্লাহ বলেন এই কোরআনকে আমি আরবি নবী সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ মুহাম্মুর কে নবী বানাই বই কোরআন সারা দুনিয়ার মানুষের জন্য इंटरशनल गुक सारा दुनिया मानुष के আরবি করে করেছি সারা দুনিয়ার মানুষের বুঝবে কেন কি ভাবে ইংরেজি ভাষা তো আরবি কোরআন না বাংলা ভাষা তো আরবি কোরআন না যেই ভাষা কেউ বুঝে কেউ বুঝে না আর যেই ভাষা সবাই বুঝে এ জায়গা থেকে যে ভাষা কেউ বুঝে কেউ বুঝে না এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়ে সবাই বুঝে না বাংলা ভাষা বাংলাদেশের মানুষের বুঝে ইংলিশ দেশের মানুষে বুঝে না দুনিয়ার যে কোনো মানুষ যেকোনো ভাষাভাষী হোক যে কোনো দেশে জন্মগ্রহণ করুক যে কোনো অঞ্চলের হোক মরনের পর থেকে আরব দেশের মানুষ বললে না আমেরিকার শুধু মুসলমান বললে না ও মুসলমান তিনটা প্রশ্ন করা হয় মোটায় একটা প্রশ্ন হলো हेदायत जीर्ण साधान तुम प्रश्न ইংলিশ ভাষা যে কোনো মরলে মরামাত্রই থাকে আরবি ভাষা আল্লাহ শিক্ষা দেওয়া সয়ালো করবো আরবিতে জব দেওয়া লাগবো আরবিতে কোন কোন দেশের মানুষ মানুষ কথাবার্তা চলবে আরবি যারা যাবে যে কোনো দেশের মানুষ কথাবার্তা চলবে আরবি জাহান নামীরা ও কথাবার্তা বলবো আমি বেটাই কোন জাহান্নায় জাহান্নামী হওয়ার প্রথম কারকান্না প্রশ্ন করবে কোন বাসায় জাহান্ন জবাব দিবে কোন বাসায় না নবীর কাছে যে দুনিয়াতে তোর সর্বলোকে আরবি বুঝে না যদিও কবরে সর্বলোকে আরবি বুঝবে আসরের মাঠে সর্বলোকে আরবি বুঝবে জান্নাতের সর্বলোকে আরবি বুঝবে সর্বলোকে আরবি বুঝে তো আরব দেশে জন্ম দিয়ে জন্মগত ভাবে তার মাতৃভাষা ছিল আরবি বুঝার তো কোন কঠিন ব্যাপার না নবীর মাতৃভাষা যে ছিল নবীর জন্ম হওয়ার ফলে যেই সমাজের লাগিয়ে প্রবালিত হয়েছেন এই সমাজের আরবি ভাষা নবীর ভাষা এই কোরআন হইত ফারবির কাছে যদি কোরআন বাংলাতে নাজির হইতো যে নবীর কাছে না দিল হইলো সেই নদী নিজেই বুঝতেন যে নবীর কাছে কোরআন না দিয়ে হইলো নিজেই যদি কোরআন না বুঝতেন তাহলে দুনিয়ার আর কে বুঝত नबिर कुरान करान बुजेन कुरान बुजाई वाला सकले बारने के ইউরোপের একজন একটা কুবুদ্দি দেখলো কি কুবুদ্দি যে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনে যদি কোনো গুলবাই করা যায় তাহলে সারা দুনিয়াতে প্রদান করে দেওয়া যাবে মুসলমানের ধর্মটা যে গ্রুপ ইনসাইড ডক্টর মরিস বুকাইলি কুরআন শিক্ষা করার মনস্থ করল দা ঠিক না তো বোঝ দরকার ছিল কুরআন শিক্ষা এসে দেখলো যে আরবি ভাষা না জানা পর্যন্ত কুরআন শিক্ষার কোনো পথ নাই বাধ্য হইয়া কোনি সরকারে সাথে সম্পর্ক কইরা ডক্টর মরিস বুকাইলি আরবি ভাষা পুরাপুরি কন্ট্রোল করেন আরবি ভাষা পুরাপুরি আয়ত্ত করেন মহিষুসাইলি আরবি আরবি ভাষা ভাষী ছিলেন না ইংলিশ ভাষা কোরআন শিখা সম্ভব হইলো কিনা হইলো তুমি পৃথিবীর যে কোনো ভাষার মানুষ কো আরবি শিখলেই তুমি কোরআন শিখতে পারো ডক্টর মলিদ বুকাইরর শিক্ষাই পদ্ধতিতে যেই পদ্ধতিতে আল্লাহ বলেছেন আর গিসে নাযিল হয়েছিল তোমাদের সকলের ভুলভুলের জন্য এই পদ্ধতিতে ডক্টর মলিদ বুকাইর কুরআন শিখতে পেরেছেন আর আরবি ভাষািকার মাধ্যমে আর আরবি ভাষা শিখতে তিনি 3 পারা কুরআন আগগোড়া পড়ে যখন देखते এখানে কোনো ভুল পাওয়া যায় না সুবহানাল্লাহ তখন তিনি খবর পাইলেন মিশরের জাদুঘরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কুরআনের এডিশন আছে এই বুদ্ধিগুলা তিনি এই প্চের সফা নিয়া ওই উসমান রাজি হাতের লেখা কোরআনের এডিশনের সাথে মিলাইলেন মিলাইয়া দেখলেন একটা কথার মধ্যে বেশি একটা শব্দের অবস্থাটা তার কাছে ধরা পড়ার পরে আসছিলেন ইসলাম ধর্মকে ভুল ঘোষণা করার জন্য নিজেই কোলে না করে মুসলমানদের ইউরোপের স্বাস্থ্য বিজ্ঞানী ডিসাই হওয়ার পরে তিনি একটা সারা বিশ্বে আনুর সৃষ্টিকারী একটা গ্রন্থ রচনা করলেন দি বাইবেল এন্ড দি কোরআন এর বাংলা অনুবাদ প্রকাশ বাইবেল সেই গ্রন্থে ভদ্রলোক ঘটনা আমাদের বর্তমান সমাজে একজন ডাক্তারের আবির্ভাব হয়েছে আরবি ভাষাও শিখেননি কোরআন শিখবেন্দুরের কথা কোরআনের সহিত ইলাভা শিখেননি কিন্তু খ্রিস্টানদের সাথে ইসলাম ধর্ম করতে যান এইরকম একটা শব্দের মধ্যেও ভুল নাই ডক্টর মরিজ বুকাইলি বলেন একটা অক্ষরের মধ্যেও ভুল নাই ডক্টর মরিচ বুকাইলি বলেন একটা নকশার মধ্যেও ভুল নাই ডাই বলেন আল্লাহ কি বললেন কিতাবো লাল কি সন্দেহ আছে লাল তো সন্দেহ আছে বলেন সন্দেহ আছে ভুল পারে মরিচ পুকাইলি কোরআন শিকার পরে আমাদেরকে কোরআন শিখানোর চেষ্টা করেছে বর্তমানে এমনও কিছু এমন একজন ডাক্তার আছেন যিনি ডক্টর নন ডাক্তার দুই নম্বর আয়াত বলতেন ইম্নান এই তুরানি ভাষায় নাগির করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য যেভাবে তাদের দায়িত্ব হইলো যারা আরবি ভাষা শিখে নাই তাদেরকে কোরআন বুঝাইয়া দেওয়া এটার নাম ওই তফির কোরআন এই কথাটা আমাদের গুলার দরকার তবসির কোরআন একজন আরবি ভাষা শিখতে পারলো जीवन शेषा मुसलमान हिसाब से সমস্ত মানুষের জন্য কোরআন বুঝা বাটার কাজে এই পদ্ধতিতে আল্লাহুল বিশ্বের মানুষের জন্য কোরআন বুঝার ব্যবস্থা করে দিল এবার বলেন কোরআনের বাতাটা কি হইলো আপনাদের কারো মনে না থাকলে তোমার কেউ উপস্থিত না থাকলে আলোচনার ধারাবাহিকতা কথা রাখতে পারবেন না এই জন্য স্মরণ নম্বর আয়াতে বলেন ইহুদিরা যেন বুঝতে পারে যে তোমরা তোমাদের বংশ সম্পর্কে যতটুকু জানো আমার নদী তোমাদের বংশের না হইও তোমাদের বংশ সম্পর্কে দেন এই আগাগোড়া সবি বর্ণনা করেছি এটা হলো তিন নম্বর আয়াতের বিষয় বলছি তারপরে চার নম্বর আয়াত ঘটনার সূচনা শুরু হইল ভগরত ইউসুফ আলহী ইসলাম যখন সাত বছরের শিশু ছিলেন পূর্ণ বিশ্বের সর্বমোট বারো ছেলে ছিলামের প্রথম ছেলের নামে নাম প্রথম ছেলের নাম ছিল ইয়ুদা তার নামে নামে ইহুদি বংশের নামকরণ করা হয় এগারো নম্বর ছেলের নাম ছিল ইউসুফ বারো নম্বর ছেলের নাম ছিল ইউসু ইয়াসুব আলী ইসলামের সর্ব সবচেয়ে ছোট ছেলের নাম ছিল বিনিয়ামিন বারো নম্বর ছেলের নাম ছিল বিনিয়ামিন এগারো নম্বর ছেলের নাম ছিল হজরত ইউসুফ আলহ ইসলাম সব মায়ের সন্তান বড় দশ ভাই ছিলেন হজরত ইউসুফ আলী ইসলামের সব ভাই বাবা এক না দুই বড় দশ ভাইয়ের জন্মের পরে हजरत युसु जन्म ग्रहण कर স্বাস্থ্যগত ভাবে খুব দুর্বল অবস্থায় রেখে তাদের মা ইন্টেজাল করে কথাটা বুঝলেন কিনা শিশুর মা মারা যাওয়া শিশুর বাবার অন্তরে শিশুর প্রতি একটি থাকার কথা না মা মারা যাওয়া দুইটা শিশু ইয়াকুব ইউসুফ এবং দুইজনকে গুম করাইয়া তাহা যুদের নামাজ পড়তেছি তাহার যুদের নামাজে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে কাঁদলেও শিশুদেরই হতা হয় কিন্তু বাবার মনে তো এমনি তার মানুষ শিশু ঘুম পাড়াইছি কেনলো কেন কান্দার আওয়াজ শোনার সাথে সাথে ইচ্ছাকৃত ভাবে যদি কেউ দৃষ্টি দিকে নেয় উন্নত লঙ্ঘন হওয়ার কারণে তার নমাজের সব কম নমাজ বাতিল হইয়া যায় নমাজ আর যদি অলপকে আলে দৃষ্টি এক মুহূর্তের জন্য ভিন্ন দিকে চলে যায় আবার সাথে সাথে ফিরাইয়া নিয়ে আসে এলে নমাজ নষ্ট হয় না সব অনষ্ট হয় না মক্রু হয় আমি নমাজে দাঁড়ানো অবস্থায় সেগায় নজর রাখলাম হঠাৎ সেকেন্ডের জন্য নজর ভিন্ন দিকে চলে গেল সাথে সাথে গিরাই এনে আসলাম হইল নমাজের কোনো ক্ষতি নমাজের কোনো ক্ষতি হলো। নজর গেলে পরে ফিরাইয়া না আনলে নমাজ মক্রু হয় নমাজের সব নষ্ট হয় সাথে সাথে ফিরাইয়া আনলে নমাজের ক্ষতি হয় না নমাজের সব কোন ক্ষতি হইল না কিন্তু তারপর আল্লাহ চিরিশাকে বলেন অচিরিস্তার আকুবরা তিনি আমার সাধারণ বন্যা না তিনি আমার বিশেষ না। আমার মহব্বতে আমার ভালোবাসায় আমার এবার ডিস্টার্ব করল আমার এমন একজন বিশাল বান্ধবের জন্য উচিত নয় যে তার মা মারা যাওয়ার শিশুর ভালোবাসা আমার ভালোবাসায় ডিস্টার্ব করা তার জন্য উচিত উচিত ছিল না তার এই কাজটা করা উচিত ছিল না সাক্ষী রাখলেন তোমরা সাক্ষী দেখো সারা জীবন বট চিনি চোখে দেখতে পাইবে না করতে ইউসুফ এই কথাটা মনে না রাখলে আল্লা কুদরতিক সবগুলি আল্লাহ কুদ্রতি কেনে আল্লাহ আগেই ফিরিস তাদেরকে সাক্ষী রাখতেন ইউসুফ আলহী ইসলামকে তার দৃষ্টি আড়ালের জন্য ছেলের দিকে চলে যাওয়ার ঘটনা ঘটলো ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ ইসলামকে সাক্ষী করে রাখলেন তারপরে ক্রমান্বয়ে হজরত ইউসুফ আলহী ইসাল্লাম এর যখন সাত বছরের রইল দেখিন্ত অবস্থায় দেখার নাম স্বপ্ন তিনি বলেন আমি দেখি আকাশের চন্দ্র সূর্য এবং এগারোটি তারকা আমাকে চেষ্টা করে। আসমানের চন্দ্র আমার এই বংশের লোকদেরকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার বিশেষ জ্ঞান দান করছিলেন হজরত ইসাহ আলহিস সপ্ত জ্ঞানের পঙ্গিত ছিলেন বংশগত সূত্রেসালাম এই স্বপ্নের ব্যাখ্যা বুঝে ফেললেন এবং সাথে সাথে তার ছেলেকে বলে দিলেন ছেলের বয়স তখন তখন কোন বিবরণ মধ্যে তখন ছেলের বয়স ছিল সাত বছর বললেন বাবা তুমি যে স্বপ্ন দেখো বড় মুবারক স্বপ্ন ইউসুফ আলী ইসলামের মা মারা যাওয়ার পরে হজরত ইয়াসুব আলহ আবার বিয়া করলেন তৃতীয় বিদিও ইউসুফ আলহ তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়া বলেন তোমাকে আল্লাহ ভবিষ্যতে এত বড় মর্যাদা দান করবেন এই মর্যাদার স্বীকৃতি দিতে গিয়া আমিও তোমাকে সেজনা করব। তোমার সতমাও তোমার এগারোটি তারকা অর্থাৎ মা উনারে সে আল্লাহ আসমানের চন্দ্রের আকারে দেখাইছেন এগারো ভাই এ তারা করবে এগারো ভাইকে আল্লাহ স্বপ্নে আসমানের তারকার আকারে দেখাচ্ছেন আমার বরু তোমার এটা হইলো তোমার স্বপ্নের ব্যাখ্যা and our see and our see 1 2 4 আসাবনা করতে পারেন না আমি খুব সংক্ষেপে বলতেছি আয়া গঠনটা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন सबाई के लिए मिसर गिया जो यूसुफ अल्लाम প্রায় সত্তর বছর পরে হারানো ছেলে ইউসুফের সাথে সাক্ষাৎ বছরকে যেই প্রশ্নটা করলেন সেটা হলো। আপনার কি তো দিনে বিশ্বাস নাই ছেলে বাবার যে সময় ছেলে অনবী বাবা অনবী ইয়াকু এসাম তো আগেরই নবী বিশ্বাস না করলে তো কোনো সাধারণ মুসলমান আমি তো নবী তবদিলে বিশ্বাস থাকে না তখন বললেন তবদিলে যদি সত্যি আপনার বিশ্বাস থাকতো আরামে থাকতাম আর আপনার কাছে না থাকার কারণে আমি সুখে খাইতাম না আরামে থাকতাম না এটি মনে করি থাকে। তাহলে আপনার চোখ দিলে গেল কোথায় প্রশ্নটা বুঝতে পারছে না আপনার চোখের সামনে থাকলে আমি মজায় খাইব আরামে থাকবো আর চোখের আড়ালে থাকলে আমি না এই কথা বিশ্বাস করে যদি আপনার চোখ দিলে বিশ্বাস গেল তো বাবা জেন আমি তো এই কারণে খাচ্ছি তুমি আমার কাছে থাকলে আরামে থাকবে আর আড়ালে থাকলে তুমি কষ্টের দিন কাটাইবে এইরকম আসিটা বিশ্বাস তো তোমার তোপ দিলে আল্লাহ যে পরিমাণ আমার কাছে তুমি আমার কাছে আমি বাবা হিসেবে তোমার প্রতি আমার কিছু দায় দায়িত্ব তোমাকে আল্লাহ সত্যিকারের বন্ধ বানাইয়া তোলা আল্লাহ বন্দেগী করার জন্য তোমাকে আমার প্রশিক্ষণ দেওয়া আমার দায়িত্ব ঘটনার এই অংশটার মধ্যে বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য স্বীকারতে পারো আমার পরিযাতক না ছেলেটা আমার পরিযাতক পরিবেশে দিল জাননাতে যাওয়ার পরিবেশে দিলাম না জাননাতে যাবে সেটা চিন্তা করার দরকার নাই দুনিয়াতে আরামে সাহায্য ব্যবস্থা আমার ছেলে জন্য করা মন মানসিকতা বেশিরভাগ মুসলমানের আছে কিনা আমার ছেলে হোক আমার মেয়ে হোক সরকারে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে সেই চিন্তা কে দুনিয়াতে আরামে থাকবে না বেআরামে থাকবে ওই চিন্তা করা আসল এইরকম চিন্তা যে সমস্ত মুসলমান মা বাবাই যে সমস্ত মুসলমান মা বাবা নিজের ছেলে মেয়ের এমন পরিবেশে দেয় যে পরিবেশে দিলে শিক্ষিত হইবে জ্ঞানী হইবে গুণী হইবে চাকরিজীবী হইবে বুদ্ধিজীবী হইবে ধন সম্পদ অর্জন করতে পারবে দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারবে মজায় খাইতে পারবে আরামে থাকতে পারবে শিক্ষা মজা না কিছু শিক্ষা গ্রহণ হবে শিক্ষাটা নীতি শিক্ষাটা না শিক্ষাটা শুনলে কোন লাভ নাই অথচ আল্লাহ পরিষ্কার বাসায় কোরআানে হ্যাঁ ইমানটার তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচার পথে চলাও তোমাদের দিদিদেরকেও জাহান থেকে বাঁচার করতে চালাও তোমাদের বাচ্চাদেরকেও জাহান থেকে বাঁচার কারণে জাহানমান থেকে রক্ষা পাবে না আমরা কি নামাজ না স্ত্রীরে নামাজ না এই জন্য পরীক্ষা কোন মুসলমান স্বামী স্ত্রী যদি আর স্বামী যদি বেপর দেখতে বানাদেশি দেখাম লেখেন ইসলাম বলেন যেতে পারে পুরুষের জানাতই নাজ না তুই জাননাতে পথে যাবেন আল্লাহ আমি না ইডা <laughs> ইয়া করতাম বাবা হইয়া ছেলে দেখা আমার এই প্রশ্নের জবাব বর্তমানদের জানা দেখা দরকার জবাব সোনাদের জন্য আগে এক সন্ত আল্লাহ জহর হগরত আদম আলী ইসলাম এবং হাওয়াকে দুনিয়াতে মানাই আদম হাওয়ার ঘরে প্রতি বছর দুইটা হুজার জন্ম সন্তান জন্ম হচ্ছে একটা একটা একসাথে হচ্ছে আবার একটা ছেলে একটা ঘটনা বুঝে দেখতে বলেন আদম আমি নিজের মেয়েদের কাছে এখন যদি আপনি বলেন আদমের দিলে যদি হালাল হয় আমি দিলে হালা হবে কেন দলিলা করলে আমি কেন নিজের কেন। নিজের ছেলের কাছে বিয়া দেওয়া হালাল ছিল আদব নবীর নবীর শরিয়তে হারাম সে চন্দ্রীবা সম্মানিত ছেলেকে শ্রদ্ধা করে সম্মান করা হালাল ছিল لبي الله تبارك وتعالى فجزاك الله করা অন্য ছিল আমাদের গুমন্ত অবস্থায় যা দেখে তার না স্বন্ত অবস্থায় মানুষের দেখার জন্য আল্লাহ যে যন্ত্র হারিছে না বন্ধ করে। নিচিন্তা বন্ধ হয় এখান থেকে প্রমাণ হয় মানুষের অন্তরেরও চোখ আছে সেই চোখ দিয়েও দেখে স্বপ্নে মানুষের যাই কিন্তু দেখে চোখে দেখে না অন্তর ব্যবস্থা আল্লাহ দুনিয়ার জীবনে মানুষকে অন্তর্চক্ষু বোঝার ব্যবস্থা দিছে অন্তর আছে এবং সেই চৌক্বে দেখা যায় এটা এটা বোঝার একটা কোনটা শিয়ালীরা সব সব স্বপ্নের দেখা দেওয়ার জ্ঞান যাদের আছে তারা স্বপ্ন শুনলেই বুঝতে পারে এই স্বপ্ন না শয়তানি না রহমানি না শেয়ালি লজ্জাজনক সত্র ইমান মালিক রহমতুল্লা করবিল কত যে তুই দেখছ কি স্বপ্ন বান্দি আই যখন কইসব তুই দেখতে পাওয়া কই তো দেখতে আমার এই যখন তিনবার দেখছি তৃতীয় দায় বান্ধি কয় বাচ্চা আরো দেখছি হ্যাঁ এই নাম ছিল দেশের মানুষের জন্য একটা নদী ঘুরে দিলেন নদীর নাম নহে দুদা সারা দেশের মানুষের উপমতুল্লাহ ভিক্ষা করতে আমি ছিলেন আর এইটার মধ্যে বিশ্বাস্থ একটা বল ন আমি স্বপ্নে দেখি আগাম দেই তিনি বললেন তোমার স্বপ্নের তুমি তোর স্বপ্ন দুই রকম না ব্যাখ্যা রকম ব্যাখ্যার জ্ঞান যারা রাখেন তারা তারা আজ্ঞ করতে পারেন এই কারণে স্বপ্ন দেখার নিয়ম হইল আলিম নেওয়ালা সারা সভ্য অর্থ করে দেওয়া রিয়ে আমার কাছে একটা স্বপ্ন বলবো আমি বুঝতে পারছি যে এই স্বপ্নের অর্থ লেখে মারা যাবে আমি রেডি পলিসি ওয়ার্কশপে রসুলউদ্দিন মারা যাবে তাহলে থেকে টেনশনে করবে না খাওয়া-দাওয়া না ঘুম বন্ধই গো তোমার সম্পত্তির কত বড় তোমার কাছে পুরো আমার শেয়ার পাওয়া আছে বলে যায় তোমার কোনো নমা দুন দেখা আছে আর খাওয়া করে দিল তোমার যখন এই লোক সে গিয়া একলাতে আর টেন আমার মারা মরণের ব্যবস্থাও হবে এই কারণে এই তোমার স্বপ্ন কবরের মূল দেখে মন কার নাকি করে যদি সালের জবাব দিতে পারে আল্লাহ রসুল বলেন তখন মন কার নাকি গ্রিসটা কবর থেকে বাহির দিয়ে যাওয়ার সময় বলে। නම් ಕಡೌಮತಿ ಅರೂಸিল্লাಜಿ ಲಾಯುತಿಹು ಲಿಲ್ಲಾಹ್ ಅಬೂ ಅಹ್ಲಿ ಕಿಮಿ কই বসর বরের নুতন জুলানিয়ার মত আরামের গুনগুমাও জারে তার নয়া বিবি সারা কেউ জায়গা দিবে না ঠিক যে নিভাবে তোমারে বহెక్టర్ হুরপুরীর সাথে সাথে কত সুসংবাদ ছাড়া তোমার এই কবরে ঘুম তোবা গাইব অন্য হাদিসে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন তার খবরটা এত বিশাল একটা যে বাসর গড়ের প্রশস্ততা এত সুদূর প্রসারী চোখে দেখা যায় ইচ্ছা দেখে বলেন তার এই বাসর গড়ের মধ্যে বেহেশি বিশানা বিষয় দাও তার শরীরের মধ্যে বেহেস্তি পোশাক পরে দাও তার কবরের বাড়ির সাথে জান্নাতের বাড়ির কানেকশন করে দাও একটা মন কার নাকি আমার রব বুকার সে বলবে আমি চল না যখন জিজ্ঞাসা করবে মা দি বুকার সংকীর্ণ কিভাবে উল্লেখ আছে হুকুম হওয়ার সাথে সাথে কবরের দুই পাশ বিদ্যুৎ একত্র হইন টেস্টে তাকে চাপা দিল দুই ভাগ্যে আওয়াজ এই আওয়াজের দয় হইয়া পাগল দেওয়ানা হইয়া বকল জঙ্গলে ঘোরাফিরা করে মারা যায় এই কারণে আল্লাহ কুদরতী ব্যবস্থায় শুধু মানুষ তার কবরের বাড়িতে তার শরীরে মা জগতে তার নাকের নিঃশ্বাস ফেলত আর নাকের নিঃশ্বাসের বিশেষ দুনিয়ার জমিনে লাগলে কেমত পর্যন্ত এই জমিনে গাছ পালাবো নাই না এইরকম নিরান্নবার জন্যে তার খবরে দেওয়া হয় এখন প্রশ্ন হইল हादीर जटिल प्रश्न हादीर বিজ্ঞানের দ্বারা পরকাল বোঝার উপায় নয় সেই জন্য আল্লাহ রাবুল আলমী নবীর পাঠাইছেন আসবামি কিতাব নাবি করছেন তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য নয় জানাতে দেওয়ার সব শিক্ষা দেওয়ার জন্য আধুনিক বিজ্ঞানীরা আকাশ বলতে কিছুই নাই শূন্য বলতে আকাশ বলতে সময় কি হয়েছিল প্রথম আসমানের নিচে গিয়া দরজা বন্ধ পাইলেন দরজার মেধে করা জিজ্ঞাসা করলো কে তুমি জিগ্রি বলেন আমি জিগ্রি আমার শুধু পারমিশন নয় স্পেশাল ভাবে আল্লাহ তাকে ইনভাইট করেছেন বলে আমি তখন গেট খুলিয়া দিল এইভাবে সাতটা করলে হইল বিজ্ঞানে বিজ্ঞানে নাই বলার কারণ হইল আধুনিক বিজ্ঞান যেখানে গিয়া শেষ হইয়া যায় আসমান লাগাল পায় না আসমান বলতে হয় যে জিনিস আছে এখানে ব্যবস্থা আছে এইগুলি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ মহাম্মে এই কারণে अनुसरणे अनुकरण दुनिया जोन है एक एल्स लेकिया रात दिया लुकड़े गुड़ार दुख जत दिन लागिया तबर बस आधुनिक विज्ञान अवदान আমরা লাভ করতেছি মাত্র দুনিয়ার ফরস্তায়ী জীবনে বুক করা যাবে মরণের প্রত্যেকে কোনো কাজে আসবে না এইটা মনে রাখতে হবে আধুনিক বিজ্ঞানের অবদান মরণের প্রত্যেকে কোনো কাজে আসবে না মরণের পর থেকে একমাত্র কোরআনের বিজ্ঞান কাজে আন থেকে কোনো সাপ আর কোথায় বিচ্ছু কোথায় আগুনের বিছানা আর কোথায় বেহেলের বিছানা কিভাবে বিশ্বাস করি এই কথাটা বোঝার জন্য আল্লাহুল হয় না আমেরিকায় সে পৌঁছে গেছে হয়নি যারা শিয়ালি স্বপ্ন হয় যার রানি হিও কর্ম আমেরিকা এসে গেছে পঞ্চাশ হাজার টাকা ভাই লাখ লাখ টাকা রুদি করতে স্বর্ণ রুবা কিনতে বেলা বাজার নয় এখনো গুন থেকে সময় ভাই সব কি সব ব্রহাস করছো আমার কত কুটি কুটি স্বর্ণের পরেও এই লোকটা যা দেখতে পারে দুনিয়ার কোনো মানুষ তার কিছুই দেখতে পারে না কবর বোঝার জন্য আল্লাহ দুনিয়াতে স্বপ্নের ব্যবস্থা বুঝলেন কিটা দেখেন কবর বুঝার জন্য দুনিয়ার জীবনে কোন মানুষের শরীরে দুনিয়াতে কোনো মানুষকে আরাম দিতে চাইলে লাঠি দিয়ে তার শরীর আঘাত করলে সে শাস্তি কিন্তু শাস্তিটা আসলেই শরীরে ভাই না ভাই ভাই जीवन आत्ता देखा जाए ठीक है कबर जगते शरीर मात्र पा जाए शरीर शुद्ध पाए দুনিয়ার মানুষকে শব্দের ব্যবস্থা দিয়েছেন যেন এই কথা এই প্রশ্ন আর না করে যে আমি তো খবর ক্ষুদ্র দেখলাম পাইলাম না কেন ওই লোকের বৌআ আমি তোমার কাছে বসা আসলাম তোমার দেখ দেখলাম না আপনাদেরকে আমাদের সবাইকে আলোকে জীবন করা আমি হলে মরিলা আগামী যোগা হবে